নামে বিসমিল্লাহ নিপদ সুস্পষ্ট কিতাবে ইন্ ইহা ছি এক মুবারক রজনীতে আমি তো সতর্ককারী হুফক এই রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় আমার আদেশ ক্রমে আমি তো রাসুল প্রেরণ করিয়া থাকি হু হু অসমী আলিম তোমার প্রতিপালকের অনুগ্রহ সরু তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞি যিনি আকাশ মন্ডলী পৃথিবী উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ই তিনি ব্যতীত কোন ইল নাই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপাল वस्तु तो सन्धे वर्षवर्ती हासि ठाट्टा करो से दिन जे दिन स्पष्ट धूम्राचन्न हईबे आकाश यौसन्द बुन এবং উহা আবৃত্ত করিয়া ফিলিবে মানব জাতিকে ইয়া হইবে মর্মন্তুর শাস্তি তখন উহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে শাস্তি দূর করো অবশ্যই আমরা ইমান আনিব কি করিয়া উপদেশ গ্রহণ করিবে উহাদের নিক স্পষ্ট ব্যাখ্যা এক রাসুল অতঃপর উহরা তাহকে অমান্য করিয়া বলে সে শিক্ষা প্রাপ্ত এক পাগল আমি কিছু কালের জন্য শাস্তি রহিত করিব তোমরা তো তোমাদের পূর্ব অবস্থায় ফিরিয়া যাইবেশুল যেদিন আমি তোমাদেরকে প্রবল ভাবে পাকড়াও করি সেদিন নিশ্চয় ইহাদের পূর্বে আমি তো ফ্রাউন সম্প্রদায়কে পরীক্ষা করিয়াছিলাম निकट आसिया से बोल अल्लाहर बंदा दे के निकट प्रत्यार्पण करसूल انني اتيكم بسلطان مبين ابا তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত প্রকাশ করিও না আমি তোমাদের নিকট উপস্থিত بربي وربكم ان ترجمون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 অতঃপর মুসা তাহার প্রতি পালকের নিকট নিবেদন করিল ইহারা তো এক অপরাধী সম্প্রদায় আমি বলিয়াছিলাম তুমি আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বাইর হইয়া পড়ো তোমাদের পশ্চাদাপন করা হইবি হুম জুন সমুদ্রকে স্থির থাকিতে দাও উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবেই কেন উহারা পশ্চিতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রশ্রবণ কত শস্য ও সুরম্য প্রাসাদ কত বিলাস উপকরণ উহাতে তাহারা আনন্দ পাইত কদিক হ্যা घटियाधिकारी आकाश और पृथ्वी उन्श्रुप अवकाश दे ইসর ইনাল আমি তুই উদ্ধার করিয়াছিলাম বনি ইসরায়েল কে লাঞ্ছনা দায়ক শাস্তি হইতে সে তো ছিল পরাক্রান্ত সীমা লঙ্ঘনকারীদের মধ্যে এবং উহাদ কে দিয়াছিলাম নিদর্শনাবলী যাহাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা إِنَّهَا أُلَائِ لَيَقُولُونَ وَهَرَا بُلِيَا إِذَا كَي إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَى وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ آمَا در پرطم مِتتو بَتِتو آر کچوئی نائی اے بان آمرا آرودت دو ہوئی بونا অতএব তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো হুম কৌমিন সম্প্রদায়ের পূর্ববর্তীরা আমি উহাদেরকে ধ্বংস করিয়াছিলাম অবশ্যই উহারা ছিল অপরাধী ও আমি আকাশ মন্ডলী ও পৃথিবী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 নিশ্চয়ই সকলের জন্য নির্ধারিত সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসিবে না এবং উহারা সাহায্য পাইবে না ইউ তবে আল্লাহ যাহার প্রতি দয়া করেন তাহার কথা স্বতন্ত্র তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু ইন্ন নিশ্চয়ই যাকুম বৃক্ষ হইবে খাদ্য উহাকে ধরো এবং তানিয়া লইয়া যাও জাহান নামের মধ্যস্থলে তোমার এবং বালা হইবে আস্বাদ গ্রহণ করো তুমি তো ছেলে সম্মানিত অভিজাত যে বিষয়ে তোমরা সন্দেহ করছে ইন্ থাকিবে নিরাপদ স্থানে ফিজন মাঝে তাহারা পরি ধান করিবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং মুখমুখি হইয়া বসি কদি বিহু এই রূপে ঘটবে আমি উহাদেরকে সঙ্গিনী দান করিবো আয়াতোচনা হিটায় তারা প্রশান্ত চিত্তে বিবিধ ফলমূল আনিতে বলিবেল মৌত ইউত প্রথম মৃত্যুর পর তাহারা সেখানে আর মৃত্যু আস্বাদন করিবে না আর তাহাদেরকে জাহান নামের শাস্তি হইতে রক্ষা করিবেন তোমার প্রতিপালক নিজ অনুগ্রহে ইহাই তো মহা সাফল্য আমি তো তোমার ভাষায় কুরআ কে সহজ করিয়ে দিয়াছি যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে সুতরাং তুমি প্রতীক্ষা করো উহার অপ্রতীক্ষমান